এই পরকাল আমি তাদের জন্য নির্ধারিত করি যারা দুনিয়ার বুকে অধ্যত্ত্ব প্রকাশ করতে ও অনর্থ সৃষ্টি করতে চায় না আল্লাহ বীরদের জন্য শুভ পরিণাম যে সৎকর্ম নিয়ে আসবে সে তদপেক্ষা উত্তম ফল পাবে এবং যে মন্দ কর্ম নিয়ে আসবে এরূপ মন্দ কর্মীরা সে মন্দ কর্ম পরিমাণে প্রতিফল পাবে দুঃখ যিনি আপনার প্রতি কোরআনের বিধান পাঠিয়েছেন তিনি অবশ্যই আপনাকে স্বদেশে ফিরিয়ে আনবেন বলুন আমার পালনকর্তা ভালো জানেন কে হিদায়ত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য বিভ্রান্তিতে আছে আপনি আশা করতেন না যে আপনার প্রতি কিতাব অবতীর্ণ হবে এটা কেবল আপনার পালনকর্তার কর্তার রহমত অতএব আপনি কাফিরদের সাহায্যকারী হবেন না কাফিরা যেন আপনাকে আল্লাহর আয়াত থেকে বিমুখ না করে সেগুলো আপনার প্রতি অবতীর্ণ হওয়ার পর আপনি আপনার পালন ইলাইহি প্রতি আপনি आल्लर साथ्य के आहवान करबें ना तीन व्यतीत अन्न को उपास्य नहीं आल्लर सत्ता व्यतीत सब किच्ध विधान तर तुमराज प्रत्यवर्तित